আবু হুরাইরার হদেলা তালান্ন সূত্রে নবী সাল্লু আলাহ সাল্লাম হতে একইভাবে বর্ণিত আছে অর্থাৎ নবী সাল্লাহুস্লাম বলেছেন বনি ইসরায়েল যদি না হতো তবে গোষ্ঠ দুর্গন্ধময় হতো না আর যদি হাওয়া আলা সাল্লাম না হতেন তাহলে কোনো নারী স্বামীর খেয়ানত করত না